আবু উসায়দ তালান তালাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম বদরের দিন বলেছেন আমরা যখন কুরেশদের বিপক্ষে সারিবদ্ধ হয়েছিলাম এবং কুরেশরা আমাদের বিপক্ষে সারিবদ্ধ হয়েছিল তখন নবী আমাদের বললেন যখন তারা তোমাদের নিকটবর্তী হবে তখন তোমরা তীর চালনা করবে